ধরুন আমি একটা বলে রাখি যখন অন্য কোনো পরিচালকের আমি একটা আন্ডারস্ট্যান্ডিং করে নি এবং অধিকাংশ পরিচালক সেই আন্ডারস্ট্যান্ডিংটা মেনে নেয় সেটা হচ্ছে এই যে পরিচালক ইচ্ছা মতো আমার নাটকের পরিবর্তন পরিবর্তন পরিবর্তন করতে পারে। যা খুশি করতে পারেন তিনি বদলান আমার কোনো কিন্তু আমি একটা অধিকার রাখব সেই অধিকারটা হচ্ছে সেই তার প্রযোজনা সম্বন্ধে আমি যদি আমার অভিমতকেও জিজ্ঞেস করেন আমি পাবলিকলি আমার যা মনে হয় আমি যেন ফ্র্যাঙ্কলি বলতে পারি এটা অধিকাংশ পরিচালক মেনে নিয়েছে। দুঃখের বিষয় সব পরিচালক মেনে নিয়েছেন এটা আমি মানে তারা যদি আমি যদি মনে করি তারা নাটক বিকৃত করেছেন সেটা আমার পাবলিকলি বলার অধিকার থাকবে না এটা আমি অন্যায় মনে করি আমি বলছি না যে তারা নাটক বন্ধ করে দিন তা তো বলছি না একবারও বলছি না যে না আপনি বদলেছেনটা আমার নাটক নয় বা পাবলিক স্টেটমেন্ট দিলাম এ করা হয়েছে সেরকম কিচ্ছু করছি না কিন্তু আমার সঙ্গে কথাবার্তার মাধ্যমে যদি জিজ্ঞেস করেন অবুকের প্রোডাকশন কেমন লেগেছে আমার যদি মনে হয় যে না ওটা আমার নাটক নয় সেটা যেন আমি বলতে পারি সেই অধিকার যেন আমার থাকবে এইটুকু আমার চুক্তি আর কিছু না সেটা কথা নয় কথা হচ্ছে না বদলাতে পারে কিন্তু যাই হোক আমার অধিকারটা তিনি মেনে নিয়েছেন মেনে নিয়েছে না সেটা হবে সেটা রেখে দেবো এইটা আপনার না ও যখন বন্ধ করবেন তখন বলবো বলবো না যাই হোক এইটা হচ্ছে আমার চুপ কাজী বিভিন্ন প্রোডাকশান দেখে বিভিন্ন রকম আমার লেগেছে কোথাও বদলেছেন আমার ভালো লাগেনি ভালো লাগেনি মানে মনে হয়েছে যে আমার মেন পয়েন্টটা হয়তো মারা গেছে বেরোয়নি আবার কোথাও আমার মনে হয়েছে মোটামুটি ঠিক আছে ভালো লেগেছে কোথাও বেশ ভালো লেগেছে অনেকখানি ভালো লেগেছে কাজে এ নিয়ে আলাদা করে কিছু বলবার নেই আর আমি যে খুব একটা দেখেছি তাও আমি এবং ইন্দ্রজিৎ হয়তো ম্যাক্সিমাম নানান প্রোডাকশান দেখেছি সেখানে তারা যদি আমার সঙ্গে আলোচনা করতে যখন চেয়েছেন আমি খোলাখলি তাদের সঙ্গে আলোচনা করেছি এবং ফ্র্যাঙ্কলি আমার যা মনে হয়েছে না হয়েছে কি রেখে টেকে বলি যেখানে ভালো লেগেছে আমি অখুণ্ঠভাবেই প্রশংসা করেছি যেখানে খারাপ লেগেছে সেখানে আমি খোলাখুলিভাবে বলেছি যদপদ হয়েছে এবং তারা খোলা মন নিয়ে শুনলে সে আলোচনাটা ফলপ্রসূ হয়েছে বলে আমার ধারণা এই ব্যাপার এছাড়া আর আমার নাটকের প্রোডাকশন নিয়ে আমার বেশ কিছু ভালো আর খুব বেশি দেখিও। খুব বেশি দেখি না গুজরাটিতে মিছিল দেখেছি তারপরে এই কথা মারাঠিতে আলো আমি দেখলাম কি বাংলা ঘোড়া না বাংলা ঘোড়াটা হিন্দিতে আপনার নাটক ছাড়াও তো এই ডিরেক্টর যারা আছেন এখন কাজ করছেন তাদের কাজের সম্পর্কে একটা কিছু বলবেন কিছু বলবেন যাই হোক সেখানে এখন তাদের কাজের উপর কিছু বলতে যাওয়া আমার ঠিক নয় আর এর থেকে যেন এই ধারণা না হয় যে তাদের সব কাজ আমার খারাপ লাগে বা কিছু তাও নয় আমি তাকে পাল্টা প্রশ্ন করতে পারি আপনি কি সিনেমা করেন তিনি বললেন না তাহলে আপনি কি সিনেমা দেখেন কেন দেখেন করেন না তো যেটা তো সেই ধরনের প্রশ্ন হলো আমি করি না বলে না যাই হোক ওগুলো বলা মুশকিল তারপরে আছে সেখানে এখন হয়তো মনে হবে সেগুলো সেই সম্ভাবনাকে ইউটিলাইজ করা হয়নি এ ধরনের কিন্তু সহমতি হতে পারে আমি আজকে বারো বছর ওই লাইনের বাইরে আছি সেখানে আজকে ঠিক ওই ধরনের নাটক দেখে পুরোপুরি ভালো লাগা খুব মুশকিল খুব মুশকিল আমাকে প্রায় নিজের মনটাকে ট্রেন করে নি যে আচ্ছা আমি বলবো তারা এই কথাটা বললি তারা বলবে ও খুব পন্ডিত হয়ে গেছে ব্রিটেন শাস এরভাবে ওরা বলবেন কি করা যাবে ফ্যাকটা হচ্ছে ওই রকম আমি যেখানে গেছি আমি তো এই বছরের মধ্যে কোনোদিন এক মুহুর্তের জন্য রিগ্রেট করিনি না, এর প্রশ্ন কত কুড়ি বছর যাই হোক হোক পঁচিশ বছর হোক আর আপনি আমাদের যেটা মনে হয় যথেষ্ট চেঞ্জ করেছেন বদলেছেন আগেকার আপনার নাটক লেখা নাটক করা তার থেকে এখন অনেক বদলে নাও হাউ ডু ইউ ইভ্যালুয়েট ইউর একটা থাকে নই আমি করতে যাবো কেন এই ব্যাপার মূল আপনি আমি একটা দলে আছি সেই দলটা হয়তো পরিচালনার কাজে আমি অনেকখানি করছি পারফরমেন্স হচ্ছে নিয়মিত হচ্ছে বাইরে হচ্ছে কলকাতায় হচ্ছে প্রতি শুক্রবার যথেষ্ট বিজনে শিডিউল প্রতি শুক্রবার একটা করে নাটক করা খুব সহজ কথা নয় এটা করছি আবার এটা যদি নাও থাকতো আমার নিজের দল যদি না বা আমি কোন একটা বিশেষ দল এক না থাকতাম তাহলেও কিন্তু আমি এখানে এই মুভমেন্টে অ্যাক্টিভলি কাজ করতে পারত ধরুন এই দলে একটা নাটক ডাইরেক্ট করলাম ওই দল আরেকটা করলাম কি একটু সাহায্য করলাম ওদের জন্য একটা স্ক্রিপ্ট লিখলাম এভাবে করতে পারতাম এই দুটো কাজ ছাড়াও থার্ড একটা উপায়ও আছে যেটা করছে এই পাশাপাশি সেটা হচ্ছে ওই ওয়ার্কশপ এই বিভিন্ন জায়গায় গিয়ে ওয়ার্কশপ নিচ্ছে এবং সেই ওয়ার্কশপুলো নেওয়ার ফলে হয়তো এক এক এই ধরনের একটা মুভমেন্ট খানিকটা আরম্ভ হচ্ছে বা আরম্ভ হয়েছিল সেটাতে সাহায্য হচ্ছে বা আরম্ভ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কারণ এই ওয়ার্কশপগুলোর ফলে একটা বিকল্প থিয়েটার বিকল্প ধরন থিয়েটার করবার সেই সম্ভাবনাটা অনেকের কাছে খুলছে হতে পারে তো অনেক সময় নিটটা থাকে কিন্তু আমি জানি না এছাড়াও অন্য কোনো থিয়েটার পদ্ধতি আছে কিনা যখন দেখলাম আছে তখন এই নিটের সঙ্গে ওটা ম্যাচ করে তখন গৃহীত হয় যেমন কর্ণাটকের সমুদায়ের নিট ছিল গ্রামে থিয়েটার করবার কিন্তু তারা প্রসিমিয়াম থিয়েটার ছাড়া কিছু জানে না প্রসিমিয়াম থিয়েটার করতে পয়সা লাগে গ্রামে ইনফ্রাস্ট্রাকচার লাগে নেই যে যেই আমি আমাদের দল গিয়ে থিয়েটার করলো তিনটে এবং আমি বাক্সব নিলাম বারো দিনের তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে তারা নিজেদের নাটক তৈরি করে গানা গানা করতে কিন্তু ওখানে আমি ডাইরেক্ট থিয়েটার প্র্যাকটিস যাকে বলি অর্থাৎ পারফরমেন্স সেটা করছি সেটা করছি না সেজন্য ওটাকে একটা থার্ড বলতে গেলে এই টিম ফ্রন্টই আমি কিছু কিছু কাজ করছি এর মধ্যে আমি দেখতে পাচ্ছি আর কি গত চার বছরের ইতিহাসে যে আস্তে আস্তে আমার এই ওয়ার্কশপের দিকটাতে ঝোঁকটা যেন বাড়ছে এবং দল চালানোর ব্যাপারটাতে ঝোঁকটা কমছে এর নেগেটিভ কারণ থাকতে পারে দল চালানোর ব্যাপারে অনেক ফ্রাস্ট্রেশন আসে অনেক ডিফিকাল্ট ওই যে কথাটা বললাম না একজন চলে গেল বসে বসে রিপ্লেস কর রিপ্লেস করতে গেলে যে নতুন ঢুকছে উই আর অলওয়েজ আনফেয়ার টু হিম প্রথম যে ঢুকেছিল সেই যতখানি ওয়ার্কশপ পেলো কাজ পেলো নতুন যখন ঢুকেছে তখন আমরা তো ইম্পেশেন্ট প্রোডাকশানটা নামাতে হবে তাকে তার তুলনায় অনেক কম রিহার্সাল হতে পারে সে হয়তো আগের প্রসেসটা দেখেছে তার জন্য তার কানে জানা তাহলে সে তো সেই এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে দিয়ে গেল না ফলে আমাদের যে প্রোডাকশানের স্ট্যান্ডার্ডটাও নামে তার উপরেও অন্যায় করা হয় এটা আমাদের ভালো লাগে না পদ্ধতি অথচ করতে হয় এই যে ফ্রাস্ট্রেশনগুলো এইগুলো চলে বলে তার জন্য নেগেটিভ হয়তো দল চালানোর সম্বন্ধে আমার কিছু কিছু না বয়স তো সেখানে মনে হতে পারে যে এই যে ওয়ার্কশপ পদ্ধতিটা আজ আমি একটা ব্যাচকে নিয়ে করলাম পঁচিশ জনের কাল অন্য একটা জায়গায় ব্যাচকে নিয়ে করলাম কুড়ি জনের তাতে হয়তো ওই বিশ বপন তুলি হলো এগিয়ে যাওয়া হল গ্রুপকে নিয়ে কিন্তু লেগে পড়ে থাকে। হয় সেখানে আমি দেখলাম আমার প্রায় মনে হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে করে আর ধরনের আছে বলতে পারেন সেটা হচ্ছে ওই যে দলটিকে নিয়ে আমি সাত দিন করলাম তাদের একটা টিম ওয়ার্ক তৈরি হলো তাদের তারপরে ওরা কি করলো না করলো আমাকে রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে এর মধ্যে কেউ কেউ আমার সঙ্গে যোগাযোগ রাখে যাদের উপর বেশি এফেক্ট পড়েছে চিঠিপত্র লিখলে অন্তত কিছুদিন কেউ কেউ ওটাকে ফলো করে যেমন দিল্লির গ্রুপটি ফলো আপ করে তারা তিনটি নাটক প্রোডিউস পর্যন্ত করলো তারপরে স্ক্যাটার্ড হয়ে গেল ভোমা নিজেরা ট্রান্সল্যান্ড করে অনুবাদ করে ওদেরই ট্রান্সল্যানটা হিন্দিতে পাবলিশড হয়েছে এই যে জিনিসগুলো হলো খবর টবরগুলো পাই বা পরে নিটও করি আমার এখন যে বন্ধু নতুন বন্ধু যাকে আমার পুরনো বন্ধু আমার জেনারেশনের কিছু আছে নতুন বন্ধু আমার সবই ইয়াঙ্গার জেনারেশন মানে ইয়াঙ্গার টু শতাব্দী শতাব্দী মেম্বারদের এখন যা বয়স তারা তো আর খুব ইয়াং নয় যারা বাইশে ঢুকেছিল এখন বত্রিশ তারা পিলানিতে আমার ফ্রেন্ড তৈরি হয়ে যাচ্ছে তারা হয়তো টাচে রাখছে কিন্তু আমাকে তো কোন রেসপন্সিবিলিটি ওইভাবে নিতে হচ্ছে আর সবসময় অত আমাদের কাজগুলো কিন্তু একটা ছাড়া হয় এইটা আপনাদের অতটা দরকার আমাদের তা না আমাদের আছে, আমাদের গুলো বেশি লাগে একজন যে খুব নিকট ছিল সে যদি একটু দূরে চলে যায় এডুকেশন কথাটাও খারাপ কথা ওয়ার্কশপটাকে ঠিক এডুকেশন বলতে রাজি তবু আমার ওই ধরনের টেন্ডেন্সি হচ্ছে আর অন্য একটা কাজও যেটা আমি খুব কম করেছি যেটা হয়তো সবচেয়ে ইউজফুল কাজ হতে পারতো একেবারে গ্রামের চাষিদের নিয়ে বাসা কথা সুন্দরবনের রাঙাবেলিয়া করেছি গুজরাটে খালি ভূমিহীন ক্ষেত মজুরকে নিয়ে করেছি পতন দাবলি একটি সিংভূম ডিস্ট্রিক্টের গ্রাম পুরুলিয়ার বর্ডারে সেখানে সাঁওতাল ছিল তারা এখন বাঙালি হয়ে গেছে প্রায় ভাষাটা ভুলে গেছে সাঁওতালি ভাষা ভীষণ গরিব গ্রাম তাদের নিয়ে করেছি আচ্ছা যেটুকু আমি করেছি ওয়ার্কশপ ওইটা একটা কাজ হতে মানে ভদ্রলোককে নিয়ে না করা যাকে আমরা ছোট লোক বলি তাদের নিয়ে খাওয়া আলটিমেট কাজ বলতে ওইটাই ওদিকেও একটা সম্ভাবনা আছে এই এতগুলো অল্টারনেটিভ আমার সামনে খোলা আছে কিন্তু এর প্রত্যেকটারই মজা হচ্ছে এর কোনটাই যে সুপারফিসিয়ালি করা যাবে না করব করবো তাতে আমার ওয়ে অফ লাইফ প্রায় ফান্ডামেন্টালি বদলে একটা ধারণা রয়েছে যা এর মধ্যে বেছে নিতে হবে বেছে নিয়ে যেতে হবে তারপরে খুব একটা ক্রাইসিসের মধ্যে সেই জানতে গেলে আপনাকে এক বছর পরে আবার আমার ইন্টারভিউ না, আরম্ভ করে হায়দ্রাবাদ ম্যাঙ্গালোর তখন আমার মনে হয়েছিল এই ধরনের একটা ধরে নিচ্ছে আমার গ্রুপে যেন স্কুল চল তা তো চলে না আমাকে লিখতে হয়েছে এখানে সময় নষ্ট হবে আমরা বাক্সিকালি হয় কাজি তোমার তারপরে সবাই চাকরি করে বলে খালি সন্ধ্যেবেলা হয় তুমি কলকাতায় যে বসে থাকবে বম্বে থেকে এসে তোমার কতটুকু কাজ হবে তখন আমার এই সময় মনে হয়েছিলো থাকলে ভালো হয় একবারও মনে হয় নি একটা এক বছর কি বছরের কোর্স থাকবে পাস করে ডিপ্লোমা হবে তা কিন্তু আমার একবারও মনে হয় দ্যাট ওয়াজ নট আমার মনে হয়েছিল যে ধরুন কলকাতাতে প্রথমে ভেবেছিলাম একটা রইল আমি এই রকম সাত দিনের কোর্স পনেরো দিনের কোর্স যে টাইম করতে পারি আমি অফার করে করে যাব এবং সেখানে আমার একটা হয়তো স্পার্টান কিন্তু একটা ডরমিটারি গোচ্ছে যেখানে সন্তা তারা খেতে থাকতে পারবে সেটা প্রোভাইডার থাকে হোটেলের থেকে করতে না হয় এইটা করে এইটাকে খানিকটা পাবলিসিটি দিয়ে পাবলিসিটি মানে বিভিন্ন অর্গানাইজেশন যারা ইন্টারেস্টেড হতে পারে সেটা থিয়েটার এ হতে পারে যে নতুন ধরনের থিয়েটারে একটু এক্সপোস্ট হলাম সোশ্যাল ওয়ার্কার হতে পারে আর আমি মনে করি যে ওয়ার্কশপ সিস্টেমটা এটা স্কুল এডুকেশনে কাজে লাগাচ্ছে তারাও এসে করতে পারে যদি ওটা থাকে কিন্তু প্রসেস করতে গেলে না ছিল যে একটা বিরাট অংশ সাবসিডাইজ করতে হয় এটা গভর্নমেন্ট গ্রান্ড ফান্ড ছাড়া হয় না এবার নিজস্ব দরকার এই জন্যই যে আমার মনে হলো যে এই যে ফিনাল ম্যানেজমেন্ট এই গভর্নমেন্ট গ্রান্ট তার হিসেব তারপরে তার যে অর্গানাইজেশনাল কাজকর্ম পাবলিসিটি হেনা থানা ম্যানেজরিয়াল কাজ এ আই এম নট ইকুয়াল টু ইট এবং এটা যদি করতে যাই তাহলে হয়তো আমি আসলকার যেটা ওয়ার্কশপগুলো কন্ডাক্ট করা সেটা কোথায় করে উঠতে পারব সেই আমি ওটাকে ড্রপ করব আর দ্বিতীয়ত আমি থিয়েটারের দলের জন্য গভর্নমেন্ট গ্রান্ট চাই না এটার জন্য চাইতেই হতো আর গভর্নমেন্ট চাওয়া সম্বন্ধে আমার একটা অনীহা আছে চাইতে ইচ্ছে সেটার জন্য আমি হ্যাঙ্কার ইচ্ছে চাইতে আমার জাস্ট তারপরে যেটা হয় আমি এইরকম নাম করলাম সংস্থা তাদের বলি অন্য কেউ যদি আমাকে ইনফ্রাস্ট্রাকচারটা প্রোভাইড করে দেয় আমি শুধু বা আন্ডারস্টরি করে দেবো এই ধরনের যে জিনিসগুলো তাহলে আমি পানি করব ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়ার্ক স্পেসিফিক্যালি সেইটাই করতে চাইছে তারই প্রিলিমিনারি হিসেবে তারা কলকাতায় চারটে ওয়ার্কশপ করলো দেখবার জন্য কতটা সাড়া পাওয়া যায় এবং সারা যেটা পাওয়া গেল সেটা খুব এনকারেজিং না আবার খুব ডিসকারেজ পঁচিশ আমার লিমিট প্রথমটায় ১৯ দ্বিতীয়টায় সতেরো তৃতীয়টায় চোদ্দ নেমে গেল তখন আমি বলেছিলাম বন্ধ করে দাও ওরা রাজি নাই শেষ অব্দি কত যদিও চোদ্দোর নিচে প্রায় করাই যায় আবার ওরা উঠে তাতে আবার চব্বিশে উঠে যান আচ্ছা এখন ওরা জানি না চারটে সিরিজ শেষ হয়ে গেল ওরা হয়তো এখন ওরা প্রস্তাব দিচ্ছে ওরা হয়তো ওদের কাজগুলি আর একটু বড় করে ফান টান জোগাড় করে একটা বড় জমিতে রুরাল এবং আমিও মনে করি আমি কলকাতায় চেষ্টা করেছিলাম যেহেতু জমি অ্যাভেলেবল ছিল আমি মনে করি এই ধরনের কাজ গ্রামে হওয়া উচিত রুরাল সেটিং বড় জমি নিয়ে সেখানে এমনিতেই ওরা ট্রেনিং ফেসিলিটিস তৈরি করতে নট অনলি ইন থিয়েটার ধরুন হ্যান্ডিক্রাফ্ট্রেনিং বা এই সোশ্যাল ওয়ার্কের ট্রেনিং কমিউনিকেশন এক এরম ধরনের করবে একই ইনফ্রাস্ট্রাকচার জন্য বাক্স আর ডরমিটারি এগুলো আলাদা তৈরি করে নেওয়া যায় তাহলে দুটো ট্রেনিং আর গোড়ার দিকে ইন টাইমস ভাগ করে দিলাম এই ট্রেনিংটা জানুয়ারিতে হল হ্যান্ডিক্রাফ্টের আর ট্রেনিং তো হয়তো ফেব্রুয়ারিতে আমার থিয়েটার ওয়ার্কশপ হলো ফেব্রুয়ারির এন্ডে হয়তো আরেক ধরনের ট্রেনিং হলো মার্চের গোড়ে আবার একটা হলো এইটা হতে পারে এবং সেইখানে ওরাও রেগুলার হয়তো একজন দুজনকে রাখলো যারা ওই ওয়ার্কশপ কন্ডাক্ট করতে এখন অব্দি আমি একা করি আমি ওদের ট্রেন করতে লাগলাম যাতে আস্তে আস্তে ওদের হাতে আমি ওয়ার্কশপ কন্টাক্টনটা ছেড়ে যেতে পারি সেটা কিন্তু করা যায়ছিল। ইজিলি দ্যাট ইজ দ্য স্কিম এখন ওদের হাতে টাকাও আসেনি কিছুই আসেনি কিন্তু প্ল্যানিংয়ের ব্যাপারটাতে সেটা কিরম ভাবে আমাদের দেশে ছড়িয়েছে সেটা সম্পর্কে আপনি কিছু বলতে চাইবেন আমি কোনটা পূর্বধার কোনটা আমি ইনিশিয়েট করলাম এই লাইনে আমাদের সেটা আপনারা ভুল ভাবছেন আমাদের দেশে সব দেশে কতগুলো নিডস আমার মনে হয় এই ধরনের থিয়েটার আমাদের দেশের নিট এটা আমি মনে করি দেশ বলতে আমিবাসী তুলছি ধরে না আমরাটা কারা আপনারা কারা অনামিকা শহরের একটি গ্রুপ হোল অনামিকা কি শতাব্দী কি কি বহুরূপী কিচ্ছু না কেমন কিন্তু কাজী আপনাদের নিট আর সমস্ত দেশের নিট এক জিনিস নয় শতাব্দীর নিট বা বহরুপীর নিট বা নান্দিকারের নিট সমস্ত দেশের নিট এক জিনিস এগো তাহলে এই বিকল্পের দরকার আছে কেমন নিটটা ওইখানে দরকার আছে বলে আমি অ্যাবসুলি কনভিনসড যে এই মুভমেন্ট ডেভেলপ করবে যত স্লোলি করুন করবে কেমন এখানে কিন্তু মুভমেন্ট জিনিসটা বুঝতে হবে এই মুভমেন্ট কথাটার মানে কিন্তু এরকম আদৌ নয় শতাব্দী রীতম পত সেনা ইত্যাদি কতগুলো দল ওই শহরে তৈরি হবে তারা গ্রামে গ্রামে থিয়েটার করে বেড়াবে না এটা মুভমেন্টের একটা অংশ প্রাথমিক অংশ এই মুভমেন্টের আলটিমেট অংশ যেটা সেটা হচ্ছে গ্রামের লোক নিরক্ষর লোক ইলিটারেট তারা নিজেদের নাটক নিজেদের সমস্যার উপরে নিজেরা তৈরি করবে কারণ সেইটা নেই তাদের কাছে যেটা পপুলার ফোক থিয়েটার টারের থিম তার সঙ্গে তাদের বর্তমান দিনের বর্তমান জীবনের সমস্যা কোন লিঙ্ক নেই কোনো লিঙ্ক নেই বেশিরভাগ থিঙ্ক মিথস কি হিস্টোরিক্যাল কিংবা ওই ধরনের জিনিস খুব বেশি হলে যখন শহরের সম্পর্শে আসছে ভোগ এটা তামার সাথে বা ভাবাইতে কিছু কিছু মডার্ন পলিটিক্যাল রেফারেন্স টেফারেন্স দিচ্ছে এইটুকু কিন্তু চাষির চাশের সমস্যা বা অন্যান্য সমস্যা যেগুলো আছে তার সঙ্গে লিঙ্ক কোন থিয়েটার না শহরে আছে না গ্রামে আছে কাজে এই বিকল্প থিয়েটার এই যে মুভমেন্ট কিন্তু এবং সেটা তৈরি করতে তারা সক্ষম আমার ওই সীমিত অভিজ্ঞতা দিয়ে আমি জানি যে রাঙা বেরিয়া নিজেদের সমস্যা নিয়ে নিজেরা বাকশপ প্রসেস কন্টিনিউ করে নাটক তৈরি করেছে তৈরি করেছে যদিও আমি ওখানে মাত্র চার দিনের বাকশাপ দু দফায় দুদিন দুদিন চার দিন আচ্ছা কিন্তু তারা এখন আমি এবং রাধা বেলিয়ার একটা ইনিশিয়াল রুরাল প্রজেক্ট অলরেডি আছে অনেকে অলরেডি গুজরাটে সেটা ছিল না এবং গুজরাটের লোক দেখা যে থিয়েটার কথাটা উচ্চারণ পর্যন্ত করতে পারে সেখান থেকে ফলো হবে আশা করা যায় কিন্তু সেখানে যে সাড়াটা পেয়েছে যেমন আমার প্লেনে কে যেখানে দশ মিনিটের নাটক তৈরি করতে হয় যেটা আমি সাত দিনের ওয়ার্কশপে ষষ্ঠ দিনের আগে আমি আনি না ওয়ার্কশপ বেস হয়ে গেলে তারপর আনি ওখানে আমি সেকেন্ড দিন আরম্ভ করেছি বাইশ জন পার্টিসিপেন্ট নাটক তৈরি করেছি এদের মধ্যে অনেকে নিরক্ষর ছিল যারা ভাত সই করতে পারে না এবং সবচেয়ে উচ্চশিক্ষিত বোধ হয় ক্লাস নাইন না টেন অব্দি উঠেছে বেশিরভাগই ক্লাস টু থ্রি ফোরে মাঠে জম দেয় জমি নেই কারণ একটু আমি তিন সপ্তাহের জন্য যাই হোক কিন্তু ওই তিনটে দিন আমাকে সাংঘাতিক অভিজ্ঞতা দিয়েছে ওরা যে বাইক সপ্তাহে তৈরি করবে বাইশ জন এটা ভাবতে কাজী মুভমেন্টটা কিন্তু আলটিমেটলি টোটাল মুভমেন্টের দিক দেখতে গেলে এই বিকল্পটা প্রয়োজন মানে বাদল সরকার মোড়ে শেষ হয়ে যাক কাজ বন্ধ করে দিক তবুও এটা রুট নেবে না পারে না আচ্ছা সেই রুটটা বুঝতে পারে যে কীভাবে পরোক্ষ ভালো আমি একটা নাটক দেখলাম মিছিল ই আমার ট্রান্সন করলো জি কিন্তু অভিনয় হচ্ছে অনেক বেশি সবচেয়ে মজা হচ্ছে যে জানেও না যে আমি থিয়েটার করি বা থিয়েটার মুভমেন্ট আছে বা কিছু আছে সে হয়তো জানে যে আমি নাটক লিখি এইটুকু জানি নাটকটা পড়েই তার মনে হলো না হোসিনিয়াম করা ঠিক না এটা মাঠে করা উচিত দেখেই সম সম্ভাবনা মনে হল এবং সেই জীবনের প্রথম তারা মাঠে করবে আবার হয়তো অন্য নাটক করবে হিরে এমন নয় যে তারা পথটা ছেড়ে দিল আজমগড়ের একটি গ্রুপ পথটা ছেড়েই পেয়েছে এফেক্ট এইভাবে পড়ছে সেটা আমি ইনিশিয়েট করেছি বলে না ওরা বিকল্প খুঁজছিল একটা যোগাযোগ হচ্ছে না মানে কিছুই না ভারত সরকারের নামও শুনেনি জানেও না নিজেরাও নাটক লিখে এই ধরনের থিয়েটার করছে এমন এক্সাম্পল আছে তারা কোন সম্পর্ক রহিত বা আমি কি করছি না করছি খুব জানে এখনো তো কিছুটা জানে আগে জানতো না এই যে আপনার জননাট্য সংঘ দিল্লির করে যাচ্ছে করে যাচ্ছে তো আচ্ছা যেমন অনেকে অদ্ভুত আমাদের যারা আক্রমণ করে বলে পদ সরকার ভেবেছে সেই নতুন এটা করেছে এই ধরনের স্ট্রিট থিয়েটার কত নাটিকা কবির থেকে হচ্ছে না আমার উপর আরোপ করল একটা কথা আমি যেন বলেছি তারা কোনো জায়গায় আমার কোনো বক্তব্য কোনো লেখায় দেখাতে পারবে না যে আমি বলেছি যে আমি প্রথম পার করলাম এটা একবারও বলিনি কে বলেছে প্রথম মানি না ধরে নিচ্ছে আমি যেন মানি না বলেছি বলেছে এই নিয়ে গালাগালি এটা অদ্ভুত সব যাই এই ধরনের কথা অন্য লোককে করেছে যেন নাটক আমি দেখেছি তাদের রবীন্দ্র তারপরে তাদের সঙ্গে আলাপ হয়েছে তাদের কমেন্ট যে এই নাটক যেটা হলো এটাকে আরো কত ইউজ আরো কত স্ট্রং করা যায় কতগুলো জিনিসগুলো এটা তো বলেছি তারা মেনেছে কি মানেনি এটা কথা আচ্ছা তারপরে এই যে আহমেদাবাদে গেলাম চিঙ্গারি বলে একটা গ্রুপ আপনি তো গুজরাটি জানেন বলে সে স্বীকার করছে কিছু ইউজ করা হয় যেটা কাজটা করেছে সেটা হচ্ছে তারা বুঝতে পারছে এটা হচ্ছে একটা স্পিচ হয়েছে সেইটুকু এটাও দেখলাম একটা দল সুরত সেখানে দেখলাম ওরা একটা স্ট্রিট থিয়েটার গ্রুপ আছে এখন পর্যন্ত স্ট্রিট থিয়েটার সেভাবে করেন আলোচনা বা অন্য ধরনের কাজকর্ম সেগুলো করেছে মিটিং করা মোটিভেট করা বা দা মুভমেন্ট লিড করা এগুলো করে যে রিডুনিয়ান করা ভাবে নানান জগতে নিতো যে সমাজাতে ভাবে হচ্ছে সমাজ তো প্রসন্নার কৃপায় নামছে কি করছে তো রেপ্যাটিটিং হচ্ছে ও ও সমুদায় করছে রেপেটরিও করছে কিন্তু বলবো যে প্রসন্ন আর আমার পথ খানিকটা ছিল অনেকদিন এখন আগেকার আলাদা হয়ে গেছে সমুদায়ের অবস্থাপনা আগের মধ্যে সেগুলো আবার সে অন্যের কাজ সম্বন্ধে বলুন না একটু কি ক্ষতি আছে না কাজ এক ধরনের কাজ বলে অনেকই বলে কিন্তু আমি মনে করি না কখনো করব না সেখানে মনে হয় তাহলে ফিলসফিট আলাদা একদম আলাদা এখন আমি তো মনে করি যে আমাদের যে মুভমেন্টটা এটা জাস্ট একটা ফর্মেল এক্সপ্লোরেশন নয় এটা একটা মুভমেন্ট এটার পেছনে একটা ফিলোসফি আছে একটা দৃষ্টিভঙ্গি আছে ফর্মটা পরের কথা সেই দৃষ্টিভঙ্গির থেকে ফর্মটা আমাদের খুঁজে বার করতে হয়েছে কারণ এক্সিস্টিংস ফ্সিস্টিং ফর্মস বি ফাউন্ড ইনাইডিভ হয়েছে কিন্তু প্রবীণের তা নয় কোথায় প্রবীণের কাছে ফর্মটা ইম্পর্টেন্ট সুতরাং সেটা মাঠেও করা চলে না এক্সপ্লোর ভবনের স্টেজেও করা চলে আমাদেরটা করা চলে আর আমাদের দেশে আর কোথায় বাইরে করে আমরা আচ্ছা ওরাও মানুষের শরীরটাকে ব্যবহার করে আমরাও করি এও কিন্তু পদ্ধতি যেমন ধরুন এই হচ্ছে নাটক হিসেবে তার থেকে অনেক খারাপ নাটক করবো মানে আধেহাদিটন বাটক করব কিন্তু ওই কন্টেন্টেডেন্ট এই হচ্ছে অল্প প্লেয়ের সঙ্গে পরিচিত তারা একটাও করতে ইন্টারেস্টেড নয় এই যে পঞ্চি করতে মানে এই গুজরাটি একটা দেখে এলাম তারও সাবজেক্ট যেটুকু বুঝলাম সেটাও করতে ইন্টারেস্টেড নয় আমি নাম জানি তার ফলে আরো বলেছি ওরাও মারাঠি নামটা জানে সেটা কি বলবো সেটা তার মধ্যে আছে কিন্তু সেটাও একটা লিমিটেড কতগুলো হাসি তাতে মনে হলিডেডেড এবং আছে যেমন ইত্যাদি জিনিস সেটা বলে একটি নতুন তারা এখন পর্যন্ত একটাই প্রশ্ন করেছে সেটা দুটো শো হয়ে বন্ধ হয়ে গেছে তার বিয়ে হয়ে গেছে কিন্তু তারাই বলেছে এবং তারা সব দল থেকে এবং আমি নিজে অবকায়ে গেলাম প্রথম দিন বোধহয় একটু কম ছিল পনেরো ষোলো জন ছিল দ্বিতীয় দিন থেকে আমি দেখছি তেইশ চব্বিশ জন লোক আসছে এবং যারা আসছে তারা প্রত্যেকে পরে যাচ্ছে করা হলো না তারপর সেই দিন হয়তো আর একটা ঠিক হলো সেইটা হলো এটা আমি একদম কোনো থাকলে আমি যাইটা নিয়ে গেছে কি যাবার প্রস্তাব সমীক্ষে বলাবার কথা ছিল দুজন না তিনটা যেতে পারে তারপর থেকে চাচ্ছে এই এই ধরনের কাজ আমি অনেক করেছি কিন্তু করেছি বাইরেও করেছি এবং সম্মল গুলো প্রায় আমার কাজে বাইরের থেকে এলোরে গিয়ে হাওড়ার দিকে কোথায় বালি এরকম ধরনের অনেক টকের জন্য নিমন্ত্রণ আসে বাইরে কোথায় আরো করছে এবারে সুরাত আমেদাবাদে যেবার আমার সময় নষ্ট হলো গ্রামের কাজের জন্য গেলাম কিন্তু গ্রামের কাজটা হচ্ছে না তারপরে আছে সেইখানে একটি রুরাল ডেভেলপমেন্টের বডি আছে তাদের ওখানে বিভিন্ন জায়গায় আমি বক্তৃতা দিয়ে পেরিয়েছি সেটার এক হিসেবে সেটা পিলানিতে আমি আমাদের ফিলোসফিটা বোঝাবার চেষ্টা করি এবং অনেক আছে অনেক মনে করে আমরা নতুন ধরনের একটা বার করবার চেষ্টা করছি সেটা যে নয় সেটি আমি নতুন ধারা আমরা বার করছি ঠিকই কিন্তু বার করার উদ্দেশ্যটা আলাদা বার করবার জন্য আজও নেই এবং কেউ যখন আমার প্রশ্ন করেন এখন কি লিখছেন তখন আমার খুব হাসি পায় এখন কি হচ্ছে আমি সবসময় কিছু না কিছু লিখছি বা লিখবার চেষ্টা করছি বা রাইটিং হ্যাবিটস মানে হচ্ছে রোজ আমি যেপি না আমি সকালে লিখি না রাত্রিরে তিনি জানতে চাইছেন আমি কোনো সময় লিখি কিন্তু যখন লিখি তখন হয়তো আমি যা সময় পাচ্ছি সমস্ত লিখছি সকাল দুপুর রাত্রি যা পাচ্ছি রাত্রিটা বেশি হয় কারণ সময়টা বেশি পাওয়া যায় রাত জেগে কিন্তু লিখতে লিখতেই আমি ধরে নিই যে এইটি আমার শেষ নাটক এরপর লেখা হবে না অনেক সময় বছরের বছর কেটে গেছে লেখা আই ডু নট সেট ডাউন টু রাইট আমার তারপরে যে তবে একটা তো স্বীকার করতে হবে যে আপনি তো আরম্ভ করলেন মানে নাটক লেখা দিয়ে আরম্ভ করেছি চলে যেতে পারি কিন্তু আছে শুধু আজ পর্যন্ত লেখক বলতে যে জিনিসটা বোঝাই যে রেগুলারলি লেখে বা লিখবার চেষ্টা করে একটা লেখা শেষ হলে আর একটা লেখা ধরে আমি জীবনে কখনো সেই জিনিস করি করতে পারিনি না করলেও তো আপনি দেখবেন কবি কাহিনি পাঁচ দিনের লেখা পাঁচ দিন বাঘ লেখা হয়েছে না পনেরো ঘন্টা না আমি উঠে পড়ে মানে খাতা কলম নিয়ে বসে আমি চেষ্টা করে দেখেছি একেবারে যার জন্য কখনো হতে পারতাম সময়টুকু লাগবে না আমার মাথা ফাটা ভাটি যে কটা রচনা লিখেছি আমাকে মাথা ফাটাফাটি করতে হয়েছে তার জন্য এসে আমি আদৌ লিখতে চাই না এই দুটো লেকচার কিন্তু আমি চারিপাশের লোকদের লিখে আমার উপকার হয়েছে অনেকগুলো চিন্তা গায়ের জোরে পাতা হলো তা ও কলমে চাপটা না হলে হতো না কিন্তু ওইরকম ধরনের চাপ না পেলে লিখতে পারে আর নাটক আমি চাপেও আমাকে বললেন আপনি একটা নাটক লিখে দিন আপনি আমাকে এক অনেক কিছু করেন সেই হ্যাবিট টা আমার কোনো দিন আছে আমি ভাবছিলাম যে সম্পর্কে যেগুলো আপনি দেখলেন ভালো লাগলো সেটা যদি কিছু বলতেন তাহলে ভালো লাগতো আমার শুনে ভালো লাগতো ভালো লেগেছে অনেক